আর যারা ইহুদি হয়ে গেছে যারা ইহুদি ধর্ম অবলম্বন করেছে তাদের প্রতি আমি হারাম করে দিয়েছি সব বিষয়গুলো যেগুলো আমি ইতিমধ্যে আল্লাহ একশো ছয়চল্লিশ নম্বর আয়াতে ওয়ান ফোর্টি সিক্স সৌর আল ইমরানে বলে দিয়েছেন কয়েকটি হালাল জিনিস ছিল যেটা সব নবীদের জমানায় হালাল ছিল কিন্তু ইহুদিদের কিছু সীম আলঙ্কনের কারণে আল্লাহ তালা তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন কয়েকটি হালাল হারাম ঘোষণা করে দিয়েছেন এবং সেখানে আমরা পড়ে গিয়েছি ছিল আল্লাহ আমরা তাদের প্রতি যারা হৃদয় ইহুদি হয়েছে তাদের প্রতি হারাম করে দিয়েছি প্রত্যেকটি প্রাণীর যেগুলোর এক সঙ্গে থাকে ভাগ করা নয় আলাদা আলাদা নয় যেমন সেখানে কোন কোন ক্ষেত্রে এসেছে ওই সমস্ত প্রাণ যেমন উঠ উটের খুঁটটা ডিফারেন্ট গরুর মতো নয় গরু ছাগল একটা আলাউ করা হয়েছে উট এই রকম জাতীয় আরো কিছু প্রাণীকে আলাদা নিষেধ করে দিয়েছিলেন আর অমিনাল বাকেরাল গানামে গরু ছাগল এবং আহ ভেড়া এগুলোকে আল্লাহ তা হালাল করেছেন তাদের জন্য কিন্তু এখানে গরু ছাগল এবং চর্বি রয়েছে চর্বিগুলো তাদের জন্য আমি হারাম করে দিয়েছি গোস্ত খেতে পারবে চর্বি খেতে পারবে না তবে একদম পিঠের কাছে যেগুলো লেগে থাকে এইগুলো উপরের পিঠের অংশের টুকুন আছে। হাওয়া অথবা নারী আছে আশেপাশে কিছু চর্বি থাকলে সেগুলো করা হয়েছে। সঙ্গে লাগানো আছে যে চর্বিগুলো ওগুলো খাওয়া যাবে ওগুলো ফেলে দেওয়া হাড্ডি থেকে আলাদা করা মুশকিল তাহলে হাড্ডি সব ফেলে দিতে হয় তো এতটুকু অ্যালাউ করেছে কিন্তু ফ্রেশ চর্বি মার্কাজগুলো আছে এগুলো কিচ্ছু খেতে পারবে না সব খারাপ কারণ তারা বেশি সীমা লঙ্ঘন করছিল তাদেরকে টাইট করার জন্য আমি কিছু রেস্ট্রিকশন দিয়েছি এটা তাদের সীমা লঙ্ঘনের কারণে হয়েছে তো কথা কেন আল্লাহ স্মরণ করে দিচ্ছেন ইহুদিরা তারা নিজের মত করেই যেমন মক্কার কড়াইশগণ বলতো এইরকম এরকম প্রাণী হারাম এরকম এরকম প্রাণী খাওয়া যাবে না যেগুলোকে মাহ নাম নামে উৎসর্গ করা হয়েছে না খেতে পারবে না এই জাতীয় মন করা কথা আমরা এক্সাম্পল এনেছিলাম একসময় আমাদের দেশে কিছু কিছু জিনিস মানুষ এগুলো খাওয়া হারাম মনে করে বসে আছে যেমন কি কি জালালি কবুতর এগুলা খাওয়া যাবে না খালি সর্বাস হয়ে যাবে কিচ্ছু না এগুলো মানুষের মন গড়া দরকার কি মাছ আছে ওগুলো খাওয়া যাবে না এই জাতি অনেক কিছু মানুষ যুগে আবিষ্কার করেছে এগুলো ঠিক না যে এই আমরা গত সপ্তাহে পড়ে গিয়েছিলাম যে ও আল্লাহ হা হালাল তোমরা আসলে নিজেদের জবান দ্বারা নিজেরাই হালাল এবং হারাম বলা শুরু করে দিও না তোমাদের কথার মাধ্যমেই তোমরা আবিষ্কার না এটা আর এটা বলে তোমরা আবার বলো যে আল্লাহ থেকেই এটা হারাম করে দেওয়া হয়েছে এটা অন্যায় আল্লাহর ব্যাপারে তোমরা শিবালঙ্ঘন করো আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা আরোপ করে বসো ইনতারুন আল্লাহ যারা আল্লাহ বিষয়ে মিথ্যা কথা আরোপ করে তারা কখনো সফলকাম হবে না মেতা অল্প কয়েকদিনের দুনিয়া ভোগ করবে তাদের সীমালাঙ্গনের কারণে আর এই অমা গলাম নাহম তারা সীমালাঙ্গন করে যে তাদের হারামের পরিমাণ বাড়িয়েছে এবং এটা আপনারা দেখেছেন সুরাল বাঁকর মধ্যে গরু জবাই করতে বলেছিল একটা কারণে তারপর বলে যে গরু তো আমরা কোন কি রকম গরু সব বলতে হবে না রং কি হবে তারপরে এটার বয়স কত হবে এই শুরু করে বিভিন্ন কথা তো জটিলতা পাকানো আল্লাহ তারা হুকুমকে যা বলেন আল্লাহ তা করার পরিবর্তে প্রশ্ন বেশি করা এবং এটা তাদের জন্য খুব সংকীর্ণতা নিয়ে এসেছে তাদের কষ্ট হয়ে গেছে এরকম গরু পেতে অনেক টাকা দিয়ে কিনতে হয়েছিল এইভাবে আল্লাহ তালা বলেন তারা নিজেরা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করে দেয় তাদের উপরে সংকীর্ণতা তারা নিজেরা ডেকে নিয়ে আসে এখন আল্লাহ এই দুই জাতির কথা বললেন মক্কারের কিছু সীমালঙ্ঘন ইহুদের সীমা লঙ্ঘন এখন মমিন মুসলমানদেরও তো কিছু যারা মমিন মুসলমান হয় তাদের কিছু সীমা লঙ্কন হয় আমরা কি সাহায্যের মতো হতে পেরেছি নাকি ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য করতে ছিল তো আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে মুসলিম উম্মার মধ্যে যারা এরকম দুর্বলতা নিয়ে আসবে তাদেরকে আল্লাহ তালা ওইরকম অভিশাপ দেবেন না এরকম শক্ত কোন শরীরে দেবেন না কিন্তু আল্লাহ তালা তাদের জন্য সুযোগ রেখেছে। অতপর আপনার রব ওই সমস্ত লোকদের জন্য যারা অন্যায়ভাবে মূর্খতা বসত ভুল বশত ধোকায় পরে গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে অতপর তারা খেয়াল করলো আমি তো অনেক গুণা করে ফেললাম এই অনুভূতি যখন তাদের আসে তারা সংশোধন করে গুনাকে ঘৃণা করা আল্লাহর কাছে অন্তর দিয়ে তবা করেছে কান্নাকাটি করেছে তাদেরকে আল্লাহর সংবাদ দিচ্ছেন এই উম্মতের মধ্যে এইটা আছে যে বিহদীদের মতো তারা এইরকম করে থাকবে না তারা অনেক সময় নিজেরা অনুশীলন করবে সংশোধন করবে এই উমকে আল্লাহ তারা এই সুযোগ দিয়েছেন আপনার রব পরে অবশ্যই তাদের প্রতি অনেক ক্ষমাশীল দয়াময় তিনি অনেক ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে তবা করলে তিনি ক্ষমা করে দিবেন এবং এই তবা করলে আল্লাহ রব আলামিন। যে মানুষকে কত খুশি হন ক্ষমা করে দিতে এগিয়ে আসেন এর অনেক কাহিনী আমরা শুনেছি আল্লাহ করেন এভাবে আল্লাহ আফুয়া নিজের পরিচয় দিয়েছেন আমরা যেন বলি যে আল্লাহ আপনি এত মহান এত ক্ষমাসীর খালি ক্ষমা করা অনেক পছন্দ করেন আপনি তা আমাকে ক্ষমা করে দেন এরকম আল্লাহ তালাকে এই ক্ষমা করেন তিনি তবা কবুল করেন মাফ করে দেন গাফরুর রাহিম কতবার করান শরীফে বলেছেন গাফুর রাহিম কতবার আল্লাহ তালা বলেছেন নিজের এই গুণটাকে আমাদের কাছে পরিচয় বারে বারে তুলে ধরেছেন আমরা যেন আল্লাহর কাছে এগিয়ে আসি এতবার বলে তিনি আমাদেরকে ক্ষমার সুসংবাদ দিয়েছেন রহমতের সুসংবাদ দিয়েছেন সেদিকে এই উম্মাদ তিনি অনেক আহ করেছেন আগে আমার উম্মদের গুনার কাফারা অনেক মারাত্মক ছিল মুসা আল্লা গরু পূজা করেছিল তারা কি ছিল কেউ যদি তবা কবুল হবে না এই উম্মতের কেউ যদি সেরে করে ফেলে কবরের সামনে গিয়ে সবকিছু চাওয়া কবরের কাছে সবকিছু দেওয়া হ্যাঁ তো কি এটা কি সেরেক না তাহলে সেরেক এখন এরকম অনেকেই করে ফেলেছে এখন তারা যদি অবাক করতে হয় এখন তাদের সহজ করে দোয়া গুলো করবি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর নিজেদেরকে স্ল করে ফেলবে আর এরকম কোন গুনার দিকে যাবে না সেদিকে যাবে না কুবুরের দিকে যাবে না দিকে না তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে রাহিম আল্লাহ তালা তার জন্য অনেক ক্ষমাশীল এবং তার আগে মক্কার ইব্রাহিম আল ইসাল্লাম অন্য জায়গায় ঈশা আলাই উম্মতের কথা না ছাড়াতে কথা এসেছে এই তিন গোষ্ঠী আসলে তিনও গোষ্ঠীর পূর্বপুরুষকে ইব্রাহিম আল্লাহ আসসালাম তারা সবাই দাবি করে এই জন্য এই তিনটাকে বলে তারা ইব্রাহমিক রিলিজিয়ানা বলে আমরা তো ইব্রাহিম আসল অনুসারী, তোমরা তো আসলটা না। ইহিদিরা এটা বলে আর খ্রিস্টানরাও বলে যে আমরা আসল অনুসারী তোমরাও না ইহিদুরাও না এখন মুসলমানরা বলে যে আমরাই তো আসল অনুসারী কারণ ইব্রাহিম আলাহ সাল্লাম তো সেরে করেনি কুকুরি করেনি তা হিদের ইমানদার ছিলেন আমরা সেটা করছি তাহলে এখন আসল দাবিদার আসল অনুসরণকারী কারা মুসিমা তা ওনারা ঠিক ইব্রাহিম আলাহ সালাম যেভাবে আল্লাহকে ইমান ইবাদত করেছেন তা হিদের ভিত্তিতে এটাতে এই উন্মতার কাছেই শুধু আছে দাবি করলে তো কাজ হবে না তা আল্লাহ সেই নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের তারা কেউ কিন্তু অস্বীকার করে না যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভালো ছিলেন ঠিক আছে তার ব্যাপারে কোনো দিমত নাই ইহুতুদের দিমত নাই খ্রিস্টানদের ও দিমত নাই আর মুসলমানদের দিমত আছে নাকি প্রশ্ন তোমরা সবাই যখন এক জায়গায় গিয়া একমত হচ্ছে ইব্রাহিম ছিলেন তিনি উম্মা ছিলেন এই উম্মা কেমনে হয় একজন উম্মাতে এক ব্যক্তি হয় না এই উম্মতের অর্থ অনেক মহৎ করেছেন করি এক নবীর উম্মত ওইটা নয় ওনাকে ইমাম হিসাবে মোবাইল আঁকা ব্যবহার করা হয়েছে যে তিনি ছিলেন সত্যিকার ইমানদারদের যিনি নেতা হর উপযুক্ত তাদের জন্য যিনি একজাম্পল হওয়ার উপযুক্ত ফাহ ইমাম আলাদি ইক যাকে সবাই অনুসরণ করতে পারে এমন একজন লোক তিনি ছিলেন এমন একজন ছিলেন হানিফা তিনি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের দিকে কখনো নজর দেননি তিনি সবসময় ইসলামকেই ফলো করেছেন অন্য কোনো দিনকে তিনি ফলো করেননি তিনি ইহুদি ছিলেন না তিনি মর্শেক ছিলেন না তিনি ছিলেন একমাত্র আল্লাহ আল্লাহতালার কান শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহ একান্ত আনুগত্যকারী আল্লাহ প্রত্যেকটি কথা আল্লাহ আসলাম তিনি বলেন আসলাম আমার আল্লাহর সব হুকুম মেনে নাও সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি আল্লাহর সব হুকুম মেনে নিলাম এমন ভাবে রেসপন্ড করেছেন তো সে কান এতান লিল্লা তিনি হচ্ছেন আল্লাহর একান্ত অনুগত আল্লাহর আহ আল্লাহ তার হুকুম মান্যকারী ওলাম ইয়াকু মিনাল মুসিক তিনি কখনই কোন তিনি আল্লাহ আল্লা কত নিয়ামত পেয়েছিলেন আর সবগুলোর অত্যন্ত শোকর গুজার ছিলেন তিনি আল্লাহ তালার কাছে নিয়মিত শোকর আদায় করতেন এই জন্যে যে আল্লাহ তালা ওনাকে তৌহিদ দিয়েছেন ওনাকে হেদায় দিয়েছেন ওনাকে সেরেক থেকে মুক্ত করেছিলেন ওনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী সব কি করত পুজারী ছিল সেখান থেকে আল্লাহ দেখে নিয়ে এসেছেন তাই নয় বিশাল নবীগণের বাপ মানে ওনার যত ওনার পরে যত নবী এসেছে সব ওনার গোষ্ঠীতে এসেছে এবং সমস্ত আখেরিনবী মাহমদ সাল্লাহ পর্যন্ত আর ওনার পরে যিনি আসছিলেন আহ সব ওনার গোষ্ঠীতে আর কোন গোষ্ঠীতে নবুত আসেনি এত বানালেন আল্লাহর হজ করার জন্য তাই না বিবাক তো এই যে এত মর্যাদা আল্লাহ ওনাকে দিয়েছেন এবং এখনো পর্যন্ত ইহুদিন আসারা মুসলিম তিন গোষ্ঠী এখনো বলে উনি আমাদের সবারই গুরু সবারই মুরব্বী এবং ওনার ব্যাপারে আমাদের কারো কোন দিমত নাই আল্লাহ তালা এত সান ওনাকে দিয়েছেন এবং আল্লাহ তালা আমাদের নামাদের মধ্যে ওনার কথা উল্লেখ করে নিয়েছেন তরুদের মধ্যে আল্লাহম সাল্লাহ আল্লাহ মহাম্মদ ওয়ালদ কামাল সাল ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ নবী মোহাম্মদাল্লামকে এমন খাইকত সালাম সালাত রহমত দেন এবং তার আহ আয়ালকে যেভাবে ইব্রাহিম আল্লাহমকে দিয়েছেন তার পরিবার পরিবর্তকে দিয়েছেন ওনার সঙ্গে মিলানো হয়েছে আমাদের ওদের আল্লাহ এভাবে করে ইব্রাহিম এবং ওনার এই সেই ঘর আমাদের আজকে কেবলা হয়ে গেছে ওনার কৃত হজ আমাদের হজ হয়ে গেছে ওনার কোরবানি আমাদের কোরবানি হয়ে গেছে আল্লাহ তালা ওনাকে এত নিয়ামত দিয়েছেন পরবর্তী পর্যায়ে আল্লাহ ছিলেন আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা পেশ করেছেন আসলে হেদায় পাওয়াটা দিনের দিকে আসাদ দিন ইসলামকে পাওয়াটা অনেক সুক্রিয়া আদায়ের দাবি রাখে ঠিক কিনা খালি একটু বন্ধ চিন্তা করি আমার যদি জন্ম হতো অমুসলিম পরিবার হিন্দু পরিবারে বৌদ্ধ পরিবারে পরিবারে শিখ পরিবারে তাহলে আমরা করে করে খুব ইসলাম কবুল করতাম কোনো ছিল কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি দিলেন না হারে আমরা কি চেয়েছিলাম যে আল্লাহ আমাকে মেহেরবানি করে মুসলিম পরিবারে পাঠাইন কে বলছিলেন মনে আছে কারো কে বলতে পারবো না আমাদের জন্য বরাদ্দ করেছেন কে আল্লাহ এই জন্য এই কথাটা শুক্রিয়া সারা জীবন ভরে আদায় করলে শেষ হবে না ইব্রাহিম ঠিকই বুঝেছিলেন তিনি এমন শুক্রিয়া আদায় করেছেন আল্লাহ শাহী আনোয় তিনি আল্লাহ তালা এই নিয়ামত গুলো পেয়ে অনেক শকর গুজার ছিলেন অনেক শুকুর আদায় করেছিলেন তারপরে আল্লাহ ওনা ভাবে আরো বলছেন নবী হিসাবে যেমন বাসাই করেছেন তেমনি এই সেরাতে মুস্তাকিমে নিয়ে এসেছেন তা আমরা তো নবী হইতে পারি না সুযোগ নাই কিন্তু আমাদেরকে আল্লাহ তালা সেরাত মুস্তাকিমে নিয়ে এসেছেন আল্লাহর মেহরবানি করে যদি আমরা এই খুব পিছনে আছি ওই লেভেলে যেতে পারি না এই জন্য আল্লাহ আমাদের দোয়া দিয়েছেন প্রত্যেকটি নামাজের দোয়া করতে এই কথা মনে করা আল্লাহ সেরাতে মুস্তাক মধ্যে উঠেই দিয়েছেন এখন শেষ পর্যন্ত আমাদের একটু পাহারা দেন আল্লাহ সয়তান যেন আমাদেরকে এদিকে সেদিকে না নিয়ে যায় যেভাবে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছে চাইতে থাকা আমি অনেক ভালো কিছু আলোচনা করলাম ওনার আহ আহ্বাদাম হয়েছেন ওনার দিনের দাবি এবং স্বীকৃতি ওনার প্রতি সম্মান এবং এই তিন গোষ্ঠী করে যাচ্ছে এবং আল্লাহ তালা ওনার ছেলে পেলে গুলোর মধ্যে নাতি ওনার ছেলে নবী নাতি নবী তারপরে পুতি কি বলেন পুত্রে অনেক হাসানা তাকে দিয়েছেন সম্মান দিয়েছেন তাকে আগুনে পড়ানোর কথা নমরুদ সেখান থেকে আল্লাহ তালা তাকে এত সুন্দর ভাবে উদ্ধার করে দিলেন নম্রুত বেকুব হয়ে গেল কন্যায়া নার কুন বারদা ওয়াসালাম আল্লাহ এত শিশু আল্লাহ তালা ওনাকে দুনিয়াতে হাসানা দিয়েছেন হেদায় দিয়েছেন নবু দিয়েছেন তারপরে দুনিয়া যেমন আল্লাহ করলেন মর্যাদাময় করলেন আখেরাতে আল্লাহ তালা ওনাকে অত্যন্ত সম্মানের আসনে নিকার হিসাবে উত্থিত করবেন এই কথাগুলো বারে বলা হচ্ছে যে যারা ইহুদি এবং না এরা বলে আমরা তো ইব্রাহিমের অনুসারী আমরা উনি তো আমাদের লোক তোমাদের লোক হলে তোমরা কোন লাইনে গেলাম সেটার কথা আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এই জন্য ইব্রাহিম আলাহামের সিলসিলার পরে যা তুল আমি কেরাম এসেছিলেন এরপরে শেষ নবী ওনার সিলসিলায় আসলেন এখন এই ইহুদি ধর্মের পরে খ্রিস্ট ধর্মের পরে আল্লাহ আল্লাহতালা যে আখিরি নবীকে পাঠালেন ওনার কথা এখন আল্লাহ তালা বলছেন তোমরা আর বাকি নবীকে বিশ্বাস করতে হবে অতঃর হে নবী হে মোহাম্মাদ আপনাকে আমি নির্দেশ দিয়েছি ওহি দিয়ে ওহি নাজুল করে বলেছি মিল্লতা ইব্রাহিম হানিফা আপনি ইব্রাহিম আল মিল্লাত অনুসরণ করেন তার তারা দিনকে আপনি অনুসরণ করেন সেই দিনের তোমরা যদি ইব্রাহিম আলামকে মানও তাই মোহাম্মদ আলসালামকে কেন মানবে না তিনি তো ইব্রাহিম আলসালাম দিনকে ঠিক করার জন্য এসেছেন রাখার জন্য এসেছেন হানিফা তিনি অন্য দিনের কোন মুখাপিক কেন একই দিন অনুসরণ করেছেন যে আসলে বলা হয়েছে ইব্রাহিম তিনি তো সেরে করেননি এই কাবা ঘরের মধ্যে তিনি কিসের মূর্তি রেখেছিলেন এগুলো সব তাদের দৃষ্টি চোখ আঙ্গুল দিয়ে আলা দেখিয়ে দিচ্ছেন এখন এগুলা বলার পরে খুব করে আল্লাহ তালা বললেন এখন মক্কা লোক এটা খুব করে বুঝে ফেললো নাকি না বুঝলো নবীকারে তো কষ্ট হচ্ছে এত কথা আল্লাহ বলে দিলেন ওরা তো এখন আবু জাহাল আবু আহাব ইব্রাহিম আলহামের বংশের লোক আর বলে ইব্রাহিম আল্লাহ আমাদের পূর্বপুরুষ আমরা তার জন্য গর্বিত আর তার উনি তো শারেফ করলো না তোমরা কেমন খবর নাই উনি সেরে করেননি উনি তোহিদের দাবি যাচ্ছিলেন এই নবী সেই তহিদ নিয়ে এসছে যেটা ইব্রাহিম ছিল এখন আল্লাহ তালা বলছেন এই যে ইহুতু তারা শনিবারের তাদের যে সাপ্তাহিক দিন এটা ব্যাপারে আল্লাহ বলছেন তাদের এখন সাপ্তাহিক এবাদতের দিন হচ্ছে শনিবার ইহুদুদের হল রবিবার কিন্তু আসলে আল্লাহ সবাইকে দিয়েছিলেন শুক্রবার কিন্তু তারা পরিবর্তন করে শনিবারে চলে গেল তোপরে আল্লাহ তালা বলে পরিবর্তন যখন করছে থাক শনিবারেই থাকো কিন্তু অরিজিনালি প্রথমে শুক্রবারে খবর ছিল সেই কথা একটি হাজি এসেছে যে নবী করিম সাল্লাম বলেন আমরা উম্মদের ইতিহাসের মধ্যে আমরা হলাম সবচেয়ে শেষের উম্মদ কিন্তু কেয়ামতের দিন আমরা হয়ে যাবো সবার আগে আগের উম্মত আমাদের আগে হাসরা হবে আমরা আগে জান্লাতে দেবো তারপরে অন্য লোকেরা যাবে উতুল মিন যদিও তারা নবী এবং কিতাব পেয়েছেন আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন আমাদের আগে কিন্তু হাসারে আমরা আগে ডিল হব পরে তাদেরকে ডিল করা হবে মহমুল আলহিহ অথবা এই যে সাপ্তাহিক এবাদতের দিন সাপ্তাহিক ঈদের দিন এটা তাদের জন্য ছিল ফ্রাইডে শুক্রবার ঠিক করা ছিলাম জুমুয়া তারা সেটা মধ্যে একতলাভ করে বসলো তখন আল্লাহ তাদেরকে অন্য দিনের মধ্যে ঢুকাই দিলেন আলাম এখন অবস্থা হয়ে গেল যে আমরা আজকে ইহু আগামী কালকে আর নাচার আসে সপ্তাহে দিন হলো পরশু দিন তার মানে কি আজকে যদি শুক্রবার হয় এটা আমাদের সপ্তাহের দিন আমাদের পরের দিন আগামীকাল কিবার শনিবার হবে তাহলে সেটা ইহুদি পরশু দিন রবিবার সেটা কাদের খ্রিস্টান শনিবার রবিবার নয় যদিও পরবর্তী পর্যায়ে তাদের আমলের কারণে আল্লাহ চেঞ্জ করে তাদেরকে ওটা ঢুকাই দিয়েছেন আসল দিনটাকে তারা মিস করে ফেলেছে কথা আল্লাহ তালা বলছেন এখানে যে আমি তাদেরকে দিয়েছিলাম ভালো দিন কিন্তু তারা শনিবার পর্যন্ত নীর শাস পর্যন্ত আল্লাহতলাফিয়েলাফ করে শুক্রবার হারিয়ে তারা শনিবার ঢুকলাফরকার ছিল না আর এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে তারা যে ইব্রাহিম আল্লাহ সালামের অনুসারের দাবি করে উল্টা পাল্টা ইফতলাপ করলো ইসলামের সঙ্গে কিছুই মিলে না মোহাম্মদের থেকে আলাদা দিন হয়ে গেল এই যে তারা করে ইফতলাপ আল্লাহ এই বিষয়ে কেয়ামতের দিন তাদেরকে নিয়ে বসে বিচার করবেন ফাইসলা করে দিবেন কারা রাইট ছিল কারা রং ছিল কারা সঠিক ছিল কারা পথভ্রষ্ট হয়েছে কেয়ামতের দিন সবকিছু আল্লা পরিষ্কার করে বুঝিয়ে দেবেন সেদিন কারো দাবি আর থাকবে না সমস্ত কিছু হক ফ্যসালা হয়ে যাবে এখন নবী করিম সাল্লা টায়ার্ড হয়ে গেছেন কষ্ট পাচ্ছেন এত দাওয়াত দেন দিন গোষ্ঠীকে কাজ হয় না তো এখন তারা তর্ক বিতর্ক করে ঝগড়া করে গালিগালাজ করতেও আসে মার ধর যুদ্ধবিগ্রহও করছে এখন দাওয়াতি কাদের তরিকার উপরে আল্লাহ তালা ওনার মাধ্যমে ওনাকে দিয়ে ওনাকে লক্ষ্য করে ওনার জমানায় এবং আমাদের জমানায়ও পরবর্তী জমানায় দাওয়াতি কাজের কি তরিকা হওয়া দরকার যখন দাওয়াতি কাজ করতে গেলে বিরোধিতার সম্মুখীন হতে হয় দুঃশনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে তখন দায় কাজ যারা করবেন ইলা দাওয়াত দানকারীদের কেমন পলিসি পদ্ধতি হওয়া দরকার এই বিষয়ে আল্লাহ তালা এখন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইড করছেন এই সুরা আন্না হালের একশো পঁচিশ নম্বর আয়টি যারা দাওয়াতি কাজ করেন তাদের জন্য বিশাল একটি সুন্দর একটি অ্যাডভাইস আলার পক্ষ থেকে দাওয়াতের কাজের তরিকার উপরে পদ্ধতির উপরে তিনি এর সাথ করছেন আপনার রবের দিকে লোকদেরকে ডাকেন দাওয়াত দেন বিল হেকমাতে হেকমাত হাসানা হেকমা কি জিনিস হেকমাতের অর্থ অনেকগুলো এসেছে হেকমাতের বহু অর্থ এসেছে তার মধ্যে কথা আছে তার ব্যাখ্যা বিভিন্ন তরি কে নবীকারী মিসম হাদিসের মাধ্যমে আল্লাহ তালা ওনাকে দিয়েছেন এটা হেকমাতের অর্থ এমন বুদ্ধিমত্তার সাথে একটা সুন্দর পন্থায় যাতে করে এই সংঘর্ষ এড়ানো যায় এবং কাজ করতে গিয়ে কোন বিশৃঙ্খলা এবং খুব বড় ধরনের গন্ডগোল সৃষ্টি না হয়ে যায় এই জাতীয় পদ্ধতি বুদ্ধিমত্তার সাথে আর সুন্দর ওয়াজ মা ওয়াজ মানে ওয়াজ নসিহত বলি যে আমরা মানে সুন্দর কথা মানুষকে শিক্ষার দিকে ডাকা হাসানা সুন্দর কথা সুন্দর ভাষায় কথা বলা ওয়াজ করতে এসে যদি মার মুখে আক্রমণ করি বসে মাইক ফেটে দেওয়ার অবস্থা এটা বেশি গরম হয়ে যায় আমরা মাঝে মধ্যে কেউ কেউ তাই না টু মাস গরম হওয়া ভালো না আসলে হ্যাঁ মাঝে মধ্যে নবী করিম সাল্লা সাহেব খোদ বার মধ্যে একটু গরম হয়েছেন হাদিসে আসে তিনি খোদ বার মধ্যে মাঝে মধ্যে গরম হয়েছেন তখন মাসে বেশি উল্টো পাল্টা করে যে উনি কমান্ড করতে মনে হয় আর্মি জেনারেল কমান্ড করছে সবাই কেন বয়ান করেছেন ওনার চেহারা কিন্তু সাধারণত তিনি অ্যাভয়েড করার চেষ্টা করেছেন তো পরে আয়াত এসেছে যা হুম দিল্লাত আর তারা তর্ক করতে আসলেই তাদের সঙ্গে প্রচন্ড তর্কে লিপ্ত হবেন না সুন্দর কথাবার্তা দুই চারটে কথা বলে তর্ক কিভাবে এড়ানো যায় সুন্দর ভাষা ব্যবহার করা যায় সেভাবেই করবেন আর যদি বেশি তর্ক রাগারাগি গোসা হয়ে মানুষ যদি তর্ক শুরু করে দেয় এইখানে কোন ভালো দাওয়াতি কাজ হওয়ার সম্ভাবনা থাকবে আর মেজাজ গরম হয়ে গেলে আর ভাষা ঠিক থাকে তখন তো মানুষকে শুধুমাত্র আক্রমণ করতে মনে চাইবে দাওয়াত দেওয়ার কথা দাওয়াত দিবেন কল্যাণকামী হয়ে তাকে বুঝাবেন যদি কেউ গরম হয়ে যায় গরম হলে বোঝানো যায় আরে আপনার ছেলে মেয়ে দুষ্টমি করে একটু গন্ডগোল করে ফেলেছে আপনি তাকে যদি এখন রাগ বেশি হয়ে যান কিছু বুঝাইতে পারবেনা এটা তো আমাদের কমন সেন্স আমাদের নিজেদের ছেলে মেয়েকেও আমরা যদি বেশি রাগ হয়ে যাই শুধুমাত্র গরম হয়ে যায় ধমক দেওয়া শুরু করে দিই কিচ্ছু বুঝাতে পারব না কি একমত হতে পারলেন কেউ কেউ মনে করেন না বাচ্চা কাচ্চাদের সঙ্গে এত এত সময় করা দরকার কি এগুলো কড়া শাসনে রাখতে হবে কড়া শাসন সবসময় হয় না কোনো কোনো সময় একটু স্বাভাবিকভাবে রাগের পরিবেশটা খুব ভালো নাকি সবাই একমত হতে পেরেছি না দেখি কারণ আমরা অনেক জায়গায় ফেল করে ফেলে এটা আমি আপনি সবাই কিছুটা ছেলে পেলে যখন একটুখানি বেশি উল্টাপাল্টা করে ফেলে আমাদের হটাৎ করে মেজাজটা গরম হয়ে যায় আমরা সেখানে ফেল করে ফেলি তখন নিশ্চিত ফেলেন আপনি এখন আর বেশি বাড়াবাড়ি করবেন না আপনি এক কথা বলছেন এর পরিণতি আরো খারাপ হবে তখন বুঝতে হবে যে না আমি এখন ব্রেক করে ফেলি এখন না ঠান্ডা হোক রাত্রে বসি কথা বলি খেতে খেতে যে বাবা আসলে হয়তো আমি একটু বেশি রাগ হয়ে গিয়েছিলাম কিন্তু তুমি কাজটা কি বাবা ঠিক করেছ এর ক্ষতিটা চিন্তা করেছ এরকম করে কথা বলে কেমন হয় বলেন আমরা কি করি এরকম সম্পর্ক একেবারেই শুধু গরম হওয়ার মাধ্যমে সম্পর্ক ঠিক রাখতে চাই আমার কথা শুনবে না তুমি কি বুঝাও এইভাবে বললে কোনো কাজ হবে না আর দেশে যা কিছু কাজ হয়েছে এখানে আরো হয় না ঠিক কিনা বলেন এখানে কেন হয়না বলেন তো এখানকার একটা ডিফারেন্ট একটা সোসাইটিও গরম হয়ে যেতেন এখানে টিচার গরম হয় না তারা অনেক দুষ্ট করলে বহু কায়তা করে বলে সুন্দর করে এগুলো তো এগুলো ইসলামী আছে ইসলামী কিছু শাসনের ব্যবস্থা আছে একদম নাই কিন্তু আপনি ইসলাম সম্পর্কে লেখাপড়া করলে দেখবেন যে ছেলে মেয়েদেরকে পরিবারের সদস্যদেরকে ছোটদেরকে তার বিয়ের দেওয়ার কাজটাও যে শুধুমাত্র একতরফা কড়া আইন কানুন আর শাসন ব্যবস্থা আমাদের হয়েছে কোনোদিন হবে না মাঝে মাঝে একটু লাগবে সামান্য কিন্তু মেজরিটি টাইমে এই জাদ বিয়েদাতিল হাসানা এই যে দাওয়াতি কাজের কথা বলা হয়েছে বিল হেকমাতি ওয়াল মা ওয়েদাতিল হাসানা এইটা বাইরের মানুষের জন্য পরিবারের সদস্যের জন্য না এরকম নাকি এই তো বুঝে ফেলতে না পারে এটা গেছে লাগে না কারণ আমাদের তাহলে এইখানেও স্বামী স্ত্রীর মধ্যে ভাই বোনের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে বাবা প্যারেন্টস মধ্যে এগুলো হবেই কিছু না কিছু সেগুলোকে আমরা কিভাবে বুদ্ধিমত্তা তর্জমা করলে হবে না কিন্তু হেকমাতের অনেক তা করেছেন বড় বড় অনেক ইমামরা হেকমাতের অর্থে শুননা হাদিস কারণ হাদিসের মধ্যে অনেক বুদ্ধিমত্তার কথা আছে কন্ট্রাডিকশন নয় তবু আমরা আমাদের আকল খরচ করা যে আমি এখন কথাটা বলবো কি না মাঝে মধ্যে আমি আমার পার্সোনাল কথা বলি হয়তো ছেলেবে একটু উল্টাপাল্টা কিছু করেছে তা আমার পরিবার তখন বলে যে এখন এই বিষয়টা এভাবে করছে তাদেরকে নিয়ে বসেন তা আমি বলি যে এখন বলবো না রাত্রহিংসা কারণ আমি জানি এখন আমার মেজাজ সব কিছু খারাপ আছে আর এই গরম গরম এই সময় সুবিধা হবে না পরে বসলে ভালো হবে হয়তো কোন সময় ও আমি একটু সীমালাঙ্ঘন করেছিলাম তাকে রিয়েলাইজেশনের সুযোগটা দিলাম না আমি খালি বকা বকিও শুরু করে দিলাম মানুষ যদি নিজের ভুল শোধরাতে পারে তাকে সুযোগ দেন এইটা ভালো হবে না আমি তাকে একতরফা বকা দিয়ে তাকে আমি শুনেছি থাকবো এইটা কি বেশি ভালো হবে এই ট্রেনিংটা আমাদের কেমন দরকার আছে অনেক এখানে ফেল করতেছি আমাদের পিতা মাতা ফেল করছি আমরা অনেক ফেল যা তো আমার ছেলে আমি এখানে এত তসামত করবো কেন আমার অথরিটি আছে অথরিটি তো আছে কাজ করবে না অথরিটি আপনি কি করবেন এটি নোট ওয়ার্ক কারণ আল্লাহ তালা আমাদেরকে প্রিন্সিপাল দিয়েছেন আপনি তা সেটা ব্যবহার করবেন না আর আমার তরী কে আমি করে ফেলব হবে না এই ভালো বানাতে চাই তাদের সঙ্গে জাতির হাসানা সুন্দর ভাষায় কথা বলা দরকার আর যখন বকাবকি করি আমরা এত গরম কথায় বলি মুখ দিয়ে কি বাইর হয় এত কঠিন কথাগুলো বলি আমরা তখন ওদের শুনতে কেমন লাগে কত কষ্ট পায় এই কষ্টের কারণে পিতা মাতার প্রতি দূরত্ব সৃষ্টি হয়ে যায় শ্রদ্ধা কমে যায় এক ধরনের কোন কোন পিতা মাতা এমন আছে যে ঘৃণা সৃষ্টি হয়ে যায় এমন সন্তান আমি দেখেছি বলছিলাম আরেক দিন যে বাবা সামনে দিয়া কোনো দিন সামনে পড়বে না পেছনের দ্বারা দিয়ে ঘরে ঢোকে পেছনের দ্বারা দিয়ে বাইর হয় বাবা আফসুস করে হারে আমার সামনে দিয়ে আসা দেয় না কোনদিন এত দূরত্ব পয়টা হয়ে গেছে এই মনে রাখতে হবে বিল এটা হলো নিজেদের পরিবারের মধ্যে বাইরের ক্ষেত্রে যারা দিন আমরা করি আমরা যদি এখন দাওয়াতি মাহফিল উঠেই যদি মানে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে শুরু করে দেয় টার্গেট করে কথা বলা শুরু করে দেই এগুলা ঠিক না আর কোন বিশেষ গোষ্ঠীকে এইভাবে অঙ্গুলি নির্দেশ করে কথা বলা নবী করিম সাল্লা তরি কাঙা তিনি আম কথা বলেছেন বেশি আম কথা বলেছেন কেউ যদি কোনো অন্যায় করে দোষ করে উল্টো পাল্টা করেছে তিনি খোদ গিয়ে বলতেন তাদের নাম মেনশন করতেন না মা বালু কিছু লোকের কি হয়েছে তারা এমন এমন কথা কেন বলে এইরকম করে কেন তারা কিছু লোককে কোনো পরিচয় দিলেন না এখন কিছু লোকের কানে কথা গেলে বুঝবে তারা ওই কিছু লোকেরা ঠিকিটের পাচ্ছে কিন্তু আপনি সবার সামনে তাদেরকে সব দিয়ে ধরাই দেওয়ার দরকার নাই হ্যাঁ এটা এক্সেপশন আছে কোনো কোন ক্ষেত্রে পার্টিকুলার লোকে পার্টিকুলার গ্রুপে জুলুম করছে তাদেরকে তো আপনি এখন জুলুমের প্রতিবাদ করতে গেলে এইরকম কোনো কথা আসতে পারে অন দ্য মানে সাম ইস্যুজ স্পেসিফিক কারণে কিন্তু জেনারেলি দায় ইটা কি হবে তার কথাবার্তা ধরার বলার ধরন তরিকা পদ্ধতি এই ক্ষেত্রে আমাদের জন্য রোল মডেলকে সব কাজে অবশ্যই তিনি রোল মডেল এবং এই কথাগুলো আল্লাহ তালা শুধু ওনাকে বলেনি ওনার মাধ্যমে এই উন্মুত কে বলেছেন আল্লাহর নির্দেশ দাওয়াতি কাজ করবো তোমাকে অবশ্যই চলে গেল তো লাভ হলো নাকি আমি অনেক জায়গায় বলেছি আবার বলি কোন একটা বিষয় এখানে আমি মেম্বার থেকে মনে করি আমরা কথা বাতা নিয়ে আমাকে বৈঠকের শেষে কানে কানে বললেন যে কথা খুব সুন্দর বলেছেন কিন্তু আপনার চেহারা দিকে দেখলে মনে হলে খুব রাগ হয়ে আছে আমি আমি অনেক জায়গায় এই বেচারের জন্য কোনো লাভ নাই মানুষের দিলে এটা ঢুকে না আল্লাহ তালা আমাদেরকে এইভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন এরপরে আসে যে আপনি ঠিকই বলছেন কিন্তু আরো খামাকা উল্টা পাল্টা তর্ক তর্ক করছে এখন তর্ক বিতর্ক মাঝে ডিসকাশন হতে পারে একটা হলো যে ডিসকাশন আলোচনা পর্যালোচনা এগুলো ঠিক আছে এটা গিয়ে তর্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায় তখন আস্তে আস্তে করে মানুষের সর চড়া হয়ে যায় এরপরে চেহারা লাল হয়ে যায় এরপর গরম হওয়া শুরু হয়েছে এখন রাগ হওয়া শুরু হয়ে গেছে এখন আর স্বাভাবিক স্বরের কথা আসে না এখন এটাক মার্কা কথা আসে আক্রমণাত্মক ভাষা আসে এটাও এবং আল্লাহ করা সে তোমাকে অ্যাটাক করে কথা বলেছে তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে তুমি তারও চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করো না এই তরিকায় তুমি সুন্দরভাবে স্টিল তুমি সুন্দর মার্জাত ভাষা ব্যবহার তুমি ভদ্রতা নম্রতার বাইরে শিষ্টাচারের বাইরে নেম না আর সে যদি তারপরে আরো মারাত্মক অবস্থার দিকে যায় তাহলে ওর সঙ্গে কন্টিনিউ করার দরকারই নাই এখন এটা এড়িয়ে চলো সালামা যখন জাহেল মার্কা লোকেরা মূর্খের মতো তর্ক বিতর্ক করে এটা পরিবেশকে নষ্ট করে দিতে আসে তখন তাদের সঙ্গে কেটে পড়ো সালাম আলাইকুম ভাই আজকে আর দরকার নাই মনে হচ্ছে যে না আমাদের আজকে সুবিধা হচ্ছে না খামাখা মেজাজ খারাপ হয়েছে থাক ভাই আজকে আর আমরা বলবো ইনশালাম এখন তর্ক বিতর্কে আর অ্যাটাক করার ভাষা এখন মিডিয়াতেও পাওয়া যায় তাই না কি ধরাই চলছে বা বা এইগুলো তো নবিকারি ইনশাল তরিকানা ইসলামী বিষয়ে আমাদের দ্বিমত হয়েছে আমরাও দেখেছি কারটা হয় একটু দুর্বল করা হয় একটু শক্তিশালী এগুলা একাডেমিকালি আলোচনা করা যায় পড়া যায় আসতে করে মোর সবই জিনিস দিকে যাওয়া উচিত কিন্তু এগুলো নিয়ে ঝগড়ার একেবারে আক্রমণের টার্গেট বানানো তারকে একেবারে সবার সামনে তাকে লজ্জিত অপমানিত এবং কিছুই জানে না বুঝে না এরকম করে তাকে চিত্রিত করা এগুলো কোন ভালো কাজ এই দাওয়াতে কাজ করার জন্য তারপরে আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনার রব তিনি অনেক ভালো করে জানেন কে আল্লা রাস্তা থেকে গোমরা হয়ে গেল আর তিনি ভালো করেই জানেন কারা হেদায়িত্বাল মুহ বলেছেন দাওয়াত দেওয়ার পর আমাদের মেইন কাজ হচ্ছে পরিষ্কার আল্লাহ কথাটা তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরা কবুল করবা কি করবো না না করলে তোমাদের এরকম আমাদের চড়াও হওয়ার কোন দরকার নাই সেটা আল্লাহ দেখবেন তো আল্লাহ সবই জানেন কে হেদায়তের উপরে আছে আর কে হেদায়তের উপরে না এই জন্য দাওয়াতি ভাষা হবে মার্জিত ভাষা ভদ্রতা নম্রতা পরিপূর্ণ ভাষা আক্রমণাত্মক ভাষা অপমানজনক ভাষা ব্যবহার করা দাওয়াতি কাজের তরিকা হতে পারে না এর জন্য কি আমরা একটা নিয়ে আসি যে কার কাছে সময় আল্লাহ নসিহত করে দিলেন শোনো কেমনি দাওয়া দিব ফেরাউনকে শুনে যাও পাকু লালু কাউলাল্ ইয়ে না লাল্লাহ তাকে নম্র ভাষায় ইসলামকে বোঝানোর চেষ্টা কর নম্র ভাষায় দাওয়া দেওয়ার চেষ্টা করো। এই আশা করে যে হয়তোবা সে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর ভয় ভীত হতে পারে কেমন কথা আল্লাহ কি জানতেন না আগাম যে সে আসলে শিক্ষাও গ্রহণ করবে না আল্লাহর ভয় ভীত হবে না তো আল্লাহ দুর্শার কথা এখানে কেন বলেন আবার এটা তো মিলে না আমরা জানি যে কবুল করবে কি করবে না কিন্তু আল্লাহ তো জানেন সেটা আমার জীবনেও কবুল করবে না তুমি এই নিয়ে যাও আমি আশা করছি হয়তো আল্লাহ তাকে হেদায় দিবেন এই আশাটা পজিটিভ একটা তুমি তাকে দাওয়াত দাও তুমি এই যে না এই লোকের দাওয়াতে কাজ হবে না এই এর অবস্থা হলো খাতাম আল্লাহ আল্লাহ কলুবহীম এর যা পারেন কিছু পকাবক করে দিয়ে আসেন এই সিদ্ধান্ত আমাদের নেওয়া দরকার নাই তাই না আমরা নিব আমরা আমি চেষ্টা করি আজকে করে না ইনশাল আল্লাহ আগামী মাসে আগামী বছর কোনোদিন হলে আল্লাহ তাকে হৃদায়ত দেখ ওই দুজনকে আল্লাহ তারা নসিহত করলেন যে তোমরা দুইজনে আগলা লাইয়ে না নরম ভাষায় কথা বলো গরম ভাষায় বলো না পরিবেশ নিয়ে তোমরা কথা বলো আমি এক্সাম্পল দিয়েছিলাম আবার যদি কেউ মিস করে থাকেন রিপিট করি যে খলিফা মামুন তিনি আব্বাসি প্রতাপশালী খলিফা তো কিছু উল্টা পাল্টা কাজ করছেন খলিফা হিসাবে একজন তাদেরকে নসিহত করতে পারতো আজকালকার জামানায় পারা যায় নাকি করতে গেলে জায়গা কোথায় হবে জেলখানায় তাও যান বাঁচলে তো তো গিয়েছে খিফা আচ্ছা করে আপনি থামে নেবার বলে যে আল্লাহ তালা আপনার চেয়ে অনেক সম্মানিত লোককে পাঠিয়েছেন এমন লোকের কাছে যে আমার থেকে অনেক খারাপ আর আল্লাহ নসিহত করে দিছে যে খুব নরম ভাষায় তার সাথে কথা বল আল্লাহ পাঠিয়েছেন মুসা আসম আপনি আর পাঠাইছেন আর কোন কথা নেই তার ঠিকই তো ধরে ফেলেছে তখনকার খলিফারা মোটামুটি কিন্তু একেবারে এই এই জমানার খলিফাদের মতো না তাদের মোটামুটি দিনের কিছু ছিল যদিও তারা কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে করেছে কিন্তু তারা স্টিল এখনকার মুসলিম শাসকদের তুলনায় অনেক ভালো মানে ছিলেন তো এই যে আল্লাহ তালার এই নসিহাত রাখতে হবে এটা বিরাট একটা প্রিন্সিপাল এই উম্মত কে দায়ী কাজ করার জন্য এমন কি আমাদের নিজেদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে আমাদের আত্মীয় স্বজনকে দিনের দিকে আনার কাজটা চালিয়ে দিতে হবে আমরা জানি আমাদের অনেক আত্মীয় স্বজন আছে বেনামাজে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা দিনের দিকে মোটেই আসেনি যারা হারাবার মধ্যে ডুবে আছে যারা দুষ্কর্মের মধ্যে ডুবে আছে আমরা তাদেরকে আনতে হলে কিন্তু এই পদ্ধতির বিকল্প নেই এরপরে আল্লাহ বলছেন কোন কোন সময় এই দিন দাওয়াতে কাজ করতে গিয়ে নবী করিম সাল্লাহামকে যুদ্ধ জেহাদেও নামতে হয়েছে তাই না সেটা হলে যখন তারা চড়াও হয়ে যায় আক্রমণ করে তখন তারতো রক্ষা করতে হবে এখন আত্মরক্ষা করার জন্য যদি যুদ্ধ জিহাদ মু যায় সেখানেও কিছু আবার ওহ যুদ্ধের পরে যখন দেখলেন লাশ তিনি গলার দিকে উল্টা টান দিলে একটা আওয়াজ হয় মহিলারা এটা অনেক করে শোক যায়। এরকম করে ওনাকে উনি তার লাশকে দেখে এত কষ্ট পেয়েছেন এবং এত বিকৃত হয়ে গেছে ওনার বড় ক্ষত বিক্ষত বুক চিরে গোলজা এগুলো বের করে ফেলেছে এই অবস্থা দেখে নবী করিম সরাস এত কষ্ট হয়েছে তখন তিনি বলেছেন যে আল্লাহ আমাকে তৌফিক যায় এদের সত্তর জনকে আমি এরকম করে এই হামজার প্রতিশোধ নেব উনিও নবী হলেও উনিশ শেষ মধ্যে মানুষ তো অনেক সাধারণ মানুষের অনেক ঊর্ধ্ব হলেও মানবীয় কিছু গুণ মানবীয় কিছু কিছু তো আসে উনি এইভাবে আল্লাহ তারা ওনাকে এবং শুধু নয় উন্মতের মধ্যে কেউ যেন কোন সেমা লঙ্ঘন না করে সে ব্যাপারে গাইড করতে গিয়ে বললেন ওয়া ইন আকাব তোমরা যদি কোন দুশনের মোকাবিলায় তাদের মোকাবিলায় তাদেরকে শাস্তি দিতে হয় তাদের যুদ্ধের ময়দানে বা এইভাবে করে তাহলে তারা তোমাদেরকে যেভাবে যতটুকু করেছে ততটুকুন করো এর বেশি না জন এটা সত্তর জনাবাড়ি হয়ে গেল টু হয়ে গেল করে এবং আহ বিশেষ করে তারা যেটা করেছে অন্যায় এই অন্যায়ের মোকাবিলায় মুসলমানরা যদি অন্যায় ভাবে চড়াও হয়ে যায় এটা ঠিক নয় সেখানে যুদ্ধের সুন্দর সুন্দর নীতিগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে যে মহিলাদেরকে আক্রমণ করা যাবে না যারা যুদ্ধ করে নয় বাচ্চাদেরকে বুড়োদেরকে এই এদেরকে আঘাত করা যাবে না ইত্যাদি অনেক কিছু সুন্দর সুন্দর গাইড আল্লাহ দিয়েছেন তোমাদের কখনো এরকম করতে হয় কোনো কোনো রেয়াতে সত্তরটা কোনো কোনো রেওয়ায় আসে তিরিশটার কথা আজহারিমানুম আহ এই মন্তব্য শুনলেন ওনারাও বললেন কত্ত যে আমরাও আগামী যদি কোন বিজয় লাভ করি তাদের বডি কে শুধু হত্যা করে ছাড়বো না এরকম কেটে করে নাক আল্লাহ বলে যে না এইরকম এটা ঠিক নয় এগুলো ইসলামের রীতিনীতি নয় এগুলো আমার দিন নয় খবরদার তাহলে তোমাদের যুদ্ধের নিয়ম অনুযায়ী যেভাবে মোকাবিলা হয়ে যায় এতটুকুনি মৃত্যুর পরে কারো শরীরের মধ্যে এমন ভাবে নাক কান কাটা এইভাবে হাত কাটা আঙ্গুলগুলো কাটা যেগুলো আমাদের দেশে এই জাতীয় মৃত্যুদণ্ড কার্যকরী হবে এর বাইরে না খবরদার নাক কাটা কান কাটা এই জাতীয় কার্য করা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বিষয় এই হত্যা তো করলেই তার সঙ্গে এই যে গুনাগুলো অ্যাড হয়ে গেল কতগুলো ক্রাইম আল্লা তালা কাছে করলো তো এই জন্য আল্লা তালোসহা করলেন ধারণ করা এরকম ঠিকমতো সবর করে যাও তাহলে মনে রেখো আল্লাহর কাছে সবরকারীদের ধৈর্যশীলদের অনেক বিশাল পুরস্কার রয়েছে আল্লাহ তালা বলছেন হে নবী আপনার কাজ করতে হবে দাওয়াতি কাজ একটা গুণের জন্য আল্লাহ করেছেন সেই গুণটা কি আপনি একরা ধৈর্য ধরবেন না আপনার সঙ্গে আল্লাহ আসেন আল্লাহকে নিয়ে ধৈর্য ধরেন আল্লাহর সাথে ধৈর্য ধরেন সব হান আল্লাহ ওমা সব রুকা ইল্লা বি তারা যে আপনাকে এত কষ্ট দিচ্ছে হে নবী এই কারণে আপনি অত্যন্ত দুঃখিত হইন না খুব অ্যাফেক্টেড হয়ে যায় না আপনি বিষণ্নতায় ভুগবেন না ওয়ালা আর আপনি তারা যে ষড়যন্ত্র করে এই কারণে আপনি একেবারে সংকীর্ণতায় ভুগবেন না তাদের ষড়যন্ত্র কথা চিন্তা করে আপনি একেবারে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আপনি কোন রাস্তা খুঁজে পান না আপনার ভিতরে অনেক কষ্ট হচ্ছে এরকম হওয়ার দরকার নাই আপনি ইজিট ইজিলি নেন আল্লাহ তো আপনার সঙ্গে আসেন ও কিন্তু আপনাকে এই যে তারা যে ষড়যন্ত্র পাকাচ্ছে এই কারণে মানসিক কষ্টে ভোগা মানুষের যদি মানসিক টেনশন শুরু হয়ে যায় তাহলে মুশকিল এই জন্য দা কাজরা আল্লা কাজ যারা কাজ করবে তাদেরকে এরকম দুঃশনদের পক্ষ থেকে বাধা বিপত্তির পাহাড় আসবে এগুলো জন্য তাদেরকে একেবারে কাহিল না করে ফেলে ফেলেটেড না করে ফেলে তাদের জীবনটা পর্যদস্ত না হয়ে যায় তারা যেন এগুলোকে যেভাবে মানে এগুলো নেওয়ার মাধ্যমে বাধার মাধ্যমে তাদের যে আল্লাহর কাছে সান কত বেড়ে যাচ্ছে তাদেরকে যে কষ্ট দেওয়া হচ্ছে এই কারণে তারা আল্লাহর কাছে সান বাড়ছে না কি দাঁড়া যাত হয়ে যাচ্ছে এইগুলোর কথা চিন্তা করে মানসিক কষ্টে ভুগার কোন দরকার থাকেন তারাই ক্ষতিগ্রস্ত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে যারা তাক অর্জন করে এবং যারা হয় যারা নেক আমল করে যারা নেকের আমলে ভিতরে থাকে আগের আয়াতে আসছে সে প্রসঙ্গে বলেছেন যে কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করেন যদি আফা ফল আজ রুহ আল্লাহ কেউ আপনার ক্ষতি করে ফেলেছে সম ক্ষতি আপনি তার করতে পারেন কিন্তু যে ব্যক্তি তাকে মাফ করে দেয় এবং তার ফেলে তার পুরস্কার তেলা আয়াত পড়লেন হাসানুল বাস্রী রহমতুল্লাহ আলী ইমাম হাসান আব্বাসী যখন এই আয়াতটি পড়লেন পড়ে তিনি দেখলেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সংশোধন করে ফেলে তার পুরস্কার আল্লাহ তালার কাছে এইটা শোনার পরে তিনি সারা রাত ও দোয়া করলেন আল্লাহম আফু আমি আল্লাহ আফু আমি আল্লাহ আফু আমি আল্লাহ যে আমাকে জুলুম করেছে আপনি তাকে মাফ করে দেন যে আমাকে মাফ করে দেন তার মানে আফা যে মাফ করে দেয় ও আস্লাহ ইসলাম করে ফেলে তার মানে আমি তার প্রতি দুশ্মনী রাখলাম না আমি বরঞ্চ তার জন্য দোয়া করছি এই দোয়া সারা সারা রাত করলেন সকালবেলা দেখা হলো ওনার একসঙ্গে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সে গত রাত্রে সারা রাত এই দোয়া করলেন যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে মাফ করে দেয় এই কথা বারবার যদি আপনার কষ্ট দিতে পারতাম তাহলে আপনার দোয়াটা পেয়ে যেতাম যে কি বিষয় আপনি এভাবে কোন কারণে এরকম দোয়া করতে থাকলেন পারে এই শোনো তুমি এই আয়াত পড়েছিলাম যে ব্যক্তি মানুষকে কষ্ট দিলে ক্ষমা করে দেয় আর সংশোধন করে নিজে এগিয়ে এসে সম্পর্ক ঠিক করে কষ্ট দিলেন আপনি আমি এগিয়ে গিয়ে আবার আপনার সঙ্গে নিজে এগিয়ে গিয়ে উদ্যোগে সম্পর্ক ঠিক রাখলাম করলাম আবার এই সাক্রিফাইস করলাম এই কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার ফাহজুরহ আল্লাহ লাকি পরিমাণ পুরস্কার যে আল্লাহর কাছে আছে এটার কোন পরিমাণ নাই এত বড় হবে পরিমাণ আল্লাহ তালা বলেননি এই জন্য আমি এই ডোয়াটা বেশি করেছি বললেন কেবাসী তো আল্লাহ সহকারে সবর হবে আপনি একলা সবর করবেন না এত বড় সুসংবাদ দেওয়া হয়েছে দায় ই কে যদি যখন দিনই কাজ করতে গিয়ে তার কষ্টের সম্মুখীন হয়ে যায় অধৈর্য না হয়ে এবং অথবা বিপদ থেকে পালিয়ে না গিয়ে দিনের পথে টিকে থাকা দাওয়াতি কাজ করে করতে যেতে থাকা এবং মানুষের দিন কবুল করলে খুব ভালো লাগে আরো দাওয়াতি কাজ করতে মন চায় আর মানুষ যখন পাত্তাই না তখন আর কোন কাজ করতে মনে চায় না হবে না মানুষের কবুল না করলেও কি করতে হবে আর আপনি কাজ জারি রাখবেন দাইতুম খাই তা হাউন আলিন ডিউটি করে যেতে হবে কি না অনেকে আমরা আসি আরে তারা কাজ হবে না আর জীবনে তাকে এই আমাদের ডিউটি আপনি যতবার দাওয়াত দিলেন সে কবল করলেন না ততবার আপনার নিশ্চিত হয়ে গেল না হ্যাঁ এটা কোনো সন্দেহ নাই আপনার পাওয়া কোনো কমতি হবে না বরঞ্চ এটা হতে পারে যে আপনি যে কষ্ট থাকা সত্ত্বেও আবার যাচ্ছেন আবার যাচ্ছেন নিজেকে ছোট করছেন মনে হয় যেন এই কারণে আল্লাহ তালা আপনার সান আরো বাড়িয়ে দিবেন আপনার পরিমাণ আরো বেড়ে যাবে আল্লাহ এই সুন্দর আয়াতটা শেষ করলেন আল্লাহ তালা কোন সিরাটাকে শেষ করলেন কি দিয়ে যে এইভাবে করে যারা এই ডাইরেকশন মানবে এই নীতিগুলোকে গুলোকে ফলো করবে দিনই কাজ করতে গিয়ে এদেরকে ইন্দ আল্লা দিনের তাকাও এইরকম তাকা অর্জনকারী লোকের লোকদের সঙ্গেই আল্লাহ থাকবেন সেনুন আর যারা এসান করে এই অহসানের অনেক অর্থ ভালো করে কাজটা করা যেন তেন না করা এই অহসানের আরেকটা অর্থ মানুষের প্রতি এসান করাতে তাদের প্রতি মানুষের প্রতি দয়া হওয়া দয়া করা মানুষকে ফেভার করা মানুষকে হেল্প করা দাওয়াতে কাজ করতে যাওয়া এটাও তো একটা হেল্প এটা সবচেয়ে বড় হেল্প তাকে মূর্খতা থেকে জাহেলিয়ার থেকে কুফরি থেকে গুনার থেকে উদ্ধার করা কাজ তো এই সমস্ত নেক কাজে যারা জড়িত থাকবে তারাই হবে মুতাকি তারাই হবে তাদের সঙ্গে আল্লাহ তালা আসে আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আলমিন